টোটাল ব্যালেন্স জানতে চাইলে দেখি সাত আট হাজার টাকা বেশি এই বেশি টাকাটা কি আমার জন্য হালাল হবে। যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো যেহেতু তারা দাবি করছে যে তারা সদভিত্তিক কারবার আপনার পুঁজি আমাদের পুঁজি জনগণের কাস্টমারের পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে এবং ব্যবসা থেকে লিখছে আর তারা নিশ্চিত যে আমরা বা মান্থলি দেব বরং আমরা লাভ লসের শরীর আপনারা লভ্যংশ থেকে আপনাদেরকে দিচ্ছি সুতরাং যাইজ সেটা যদি আপনি খান তো যাইজ আর যদি আপনি অধিক সতর্কতা আপনার তাপয়া এবং ওরা আর দাবি হচ্ছে যে আপনি যদি সন্দেহ মুক্ত থাকতে চান তাহলে সবচেয়ে ভালো তাহলে মুক্ত হওয়ার জন্য সেই টাকা গুলি দান করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন আপনার রুজিতে আরো বেশি বরফত দিবেন এমনি সরকার খেরাত করছেন এই সন্দেহযুক্ত কিছু টাকা পয়সা আর সংমিশ্র না ঘটিয়ে সেই টাকাগুলি যদি দান করে দেন সবচেয়ে ভালো তবে সেটা অবশ্য বলবো না কারণ তারা বলছে যে আমরা ইসলামী ব্যাংক এবং ইসলামী কারোবার করছি যদি তাদের কথাই নয় ছয় থাকে তো তারা রবের সামনে জবাবদিহি করবে তবে আপনাকেও সতর্ক থাকতে হবে